এই ঘটনাটি ঘটে হিজড়ির দশম বছরে মদিনার ছয়জন লোকের সাথে আল্লাহাল্লু আলহামের দেখা হয় এবং তারা এক সাক্ষাতেই ইসলাম গ্রহণ করে তারা মুসলিম হয়ে মদিনায় ফিরে যায় তবে যাওয়ার আগে পরের বছর আবার রসলাসাল্লু আলহিমের সাথে সাক্ষাৎ করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে যায় সেই ছয়জন মুসলিম মদিনায় দাতের কার্যক্রম শুরু করেন তাদের হাতে বেশ কিছু লোক মুসলিমও হয় পরবর্তী বছরে তারা তাদের প্রতিশ্রুতি অনুসারে আবার আল্লাহ দেখা করতে ফিরে আসেন তবে এবার আসে মোট বারো জন তাদের মধ্যে জন খাজরাজ গোত্রের আর দুজন আওয়স গোত্রের এই বারো জন আল্লাহ আলহামের কাছে আনুগত্যের শপথ বা বায়াত করেন এই শপথ গ্রহণ হয়েছিল আকাবায় আর এই ঘটনা আকাবার প্রথম শপথ বা বায়াতের উলা নামে পরিচিত এই বায়াতের টার্মস নিয়ে আগে আলোচনা করেছি এই বায়া ছিল মূলত শেরক এবং খারাপ কাছ থেকে দূরে থাকার ব্যাপার একটি অঙ্গীকার এটা কোন পলিটিক্যাল বা মিলিটারি কোনা ছিল না এটা ছিল ইসলামী বিশ্বাস ও নৈতিকতা বোধের সাথে মদিনার মুসলিমদের অভ্যস্ত হয়ে যাওয়ার জন্য একটা আনুগত্য শপথ মদিনায় মুসলিমদের নতুন একটি কমিউনিটি গড়ে ওঠার সম্ভাবনা উপলব্ধি করে রসুল্লাহ সাল্লি হস্লাম আকাবার প্রথম শপথের পর তাদের কাছে মুসআরকে পাঠালেন যেন তিনি তাদের ইসলামের বিষয়ে শিক্ষা ও দিক নির্দেশনা দিতে পারেন মুস্তাদ ছিলেন মক্কা থেকে আগত আর তার স্থানীয় কারো সাহায্যের প্রয়োজন ছিল মোদিনার যেই মানুষটি মুসআভাবে সাপোর্ট দেন তিনি হলেন আস আদ এবং জুরারা মুস্তাদ এবং আসআ তাদের দুইজনের দাওয়া ব্যাপকভাবে এবং উল্লেখযোগ্য পরিমাণ লোক ইসলাম গ্রহণ করে কিন্তু একটি ঘাটি হিসেবে মদিনা তখনও প্রস্তুত হয়নি কারণ মদিনার নেতৃস্থানীয় লোকেরা তখনও মুসলিম হননি আমরা আগেই বলেছি মদিনায় ছিল দুটি মসরিক পোত্র খজরাজ এবং আউস। এই দুটো গোত্রের মধ্যে যুদ্ধ চলত সমানেভাবে এক হতে পারে তাহলে তারা একটা শক্তিশালী রাজনৈতিক এনটিতে পরিণত হবে সম্ভবত সেই বিষয়টি উপলব্ধি করেই খাজরাজ গোত্রের আসাদ আওয়াজ গোত্রের দুই নেতৃত্বশীল ব্যক্তিকে টার্গেট করেন তারা হল উসাইদ বিন খোজাইর এবং তাদের দুজনকে বলা চলে আওয়ের প্রমিনেন্ট ফিগার্স তারা দুজন মুসলিম হওয়ার অর্থ হচ্ছে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 মদিনা থেকে আসা প্রতিনিধি দলটির সাথে মুসলিম ও অমুসলিম উভয় ছিল যদিও গোপন বৈঠকটি ছিল শুধুমাত্র মোহাম্মদ সাল্লু আলহিম ও মুসলিমদের মধ্যে কিন্তু তার মদিনা থেকে যাত্রা করার সময় তাদের গোত্রের অমুসলিম সদস্যের সাথে একসাথে এসেছেন রসুল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসেন তিয়াত্তর জন মুসলিম পুরুষ এবং দুই জন মুসলিম নারী মদিনা থেকে আগত মুসলিমদের মধ্যে ছিলেন গা বেবেন মালিক রদেলা আনহু তিনি তাদের হজ যাত্রার একটি ঘটনা বর্ণনা করেন তিনি বলেন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 বারা বললেন আমি কাভা ঘরের দিকে মুখ করেই সালাত করব এরপর থেকে তিনি কাভা ঘরের দিকে মুখ করে সালাত করতে শুরু করেন তারপর তারা মক্কায় এসে পৌঁছলেন বারা তার ভাতিজা গা মালিককে বললেন ভাতিজা আমাকে রসুল্লাহ সাল্লাই এর কাছে নিয়ে চল সফরে কিবলা পরিবর্তন করা ঠিক হয়েছে কিনা সেই ব্যাপারে আমি রসুল্লাহকে জিজ্ঞেস করব তোমরা তো আমার কাছে অনুমোদন দিলে না তাই আমার খটকা হচ্ছে চল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 একজন বিখ্যাত কবি এজন্য আব্বাস কবি দিচ্ছিলেন কিনা। এই কথাটি আমি কখনো ভুলব না কাব এবেন মালিকের কাছে এটা একটা বিশাল ব্যাপার ছিল যে রসুল্লাহ সাল্লাই তাকে আগে থেকে চিনতেন রসুল্লাহর সাথে এটা ছিল তার প্রথম সাক্ষাৎ যে সাক্ষাতের এই মুহূর্তের জন্য এতদিন অপেক্ষা করে আসছিলেন আর সেই সাক্ষাতে আবিষ্কার করলেন তার নেতা তার এত প্রিয় এই মানুষটি তাকে আগে থেকে চেন এই কথা ভেবেই কেবিন মালিক গর্ববোধ করছিলেন এবং খুব খুশি হয়েছিলেন তিনি আরো আনন্দিত হয়েছিলেন এই ভেবে যে রসুল্লাহ সালু আলিয়াল্লাম হয়তো তার কিছু কীর্তির কথাও শুনে থাকবেন এরপর বারা এবেন মরুর রজিয়াল্লা আনহু তার প্রশ্ন উত্থাপন করলেন হে আল্লাহ নবী আল্লাহ তালা আমাকে ইসলামের পথে হিদায়ত করেছেন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 যেহেতু ছিলেন তাকে সালাত আদায় করার সময় কাবাকে পেছন রাখতে হতো না কাবাঘরকে সামনে রেখে তিনি জেরুসালামের দিকে মুখ করে সালাত আদায় করতে পারতেন কিন্তু মজার ব্যাপার হল হিজরতের পর রসুল্লাহ সাল্লুমুসলামেরও ঠিক একই অনুভূতি হয়েছিল যা হয়েছিল বারাবিন মা আরের তিনিও কাবাকে পেছনে রেখে সালাত আদায় করতে অস্বস্তি বোধ করেন। এরপর আমরা রসুল সালামের সাথে হলাম যে আমরা আকাবাই আইয়ীফের মাঝামাঝি সময়ে তার সাথে সাক্ষাৎ করবেন গোপন বৈঠক সম্পর্কে আমাদের গোত্রের মুশ্রিক সাথীরা কিছুই জানত না একমাত্র ব্যতিক্রম ছিলেন আবদুল্লাহ আমর এবং হারাম আবু জাবের তিনি ছিলেন আমাদের বয়োজ্যেষ্ঠ এবং গোত্র নেতাদের একজন আমরা তার কাছে গিয়ে বললাম আবু যাবে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 একসাথে সত্তর জন লোকের একটি দল রসুলের সাথে দেখা করতে গেলে বিষয়টি জানাজানি হয়ে যাবার সম্ভাবনা ছিল এভাবে তারা সবাই এক এক করে আকাবায় মিলিত হলেন ছিলেন মক্কা থেকে আসা একমাত্র মুসলিম তার সাথে ছিলেন তার চাচা আব্বাসবেন আব্দুল মুতালিব আব্বাস কখন মুশ্রিদ ছিলেন এই বৈঠকে তিনি ছিলেন একমাত্র অমুসলিম প্রথমে কথা শুরু করেন তিনি বললেন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 এই অঙ্গীকার ছিল আকাবার প্রথম বায়াতের অঙ্গীকারে এক ধাপ বেশি তখন তারা কেবল মুসলিম হওয়ার অঙ্গীকার করেছিলেন কিন্তু এবার আরও একটি বিষয় যুক্ত হয়েছে আল্লা রসুলসাল্লু আলিহাস্লামকে নিয়াপত্তা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া নিরাপত্তা দেওয়া মানে কার্যত এটা ছিল রসুল্লাহর জন্য যুদ্ধের বায়াত এটা ছিল আত্মরক্ষামূলক প্রতিরোধের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া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 মক্কায় জন্মগ্রহণ করা সত্ত্বেও মদিনা শেষ পর্যন্ত হয়েছিল আল্লাহ শহর যাই হোক রসুলের মুখ থেকে এই চমৎকার কথাগুলো শুনতে পেয়ে নবীজির হাতে বায়াত করার জন্য আনসাররা যখন তাদের হাত এগিয়ে দিতে শুরু করেন ঠিক তখন আসাদ বিন জুরারা উঠে দাঁড়ান এবং তাদের বলেন তোমায় টু থামো তিনি তার গোচ্ছের লোকদের ব্যাপারটিকে সহজভাবে নিতে এবং ধীরে সুস্তে করার জন্য বললেন তিনি তাদের উদ্দেশ্যে বললেন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 এটা হবে আল্লা কাছে গ্রহণযোগ্য অজুহাত তিনি তাদেরকে মনে করিয়ে দিলেন এই অঙ্গীকার কোনো সহজ অঙ্গীকার নয় তোমরা কি বুঝতে পারছো আমরা কিসের ব্যাপারে অঙ্গীকার করছি যদি আমরা তাকে আশ্রয় দেয় তাহলে বিশ্বের সাথে আমাদের শত্রুতা তৈরি হবে আমাদের দিকে সব দিক থেকে তরবারি তাক করা হবে আমাদের নেতৃস্থানীয় লোকরা মারা পড়তে পারে আমাদের যান মাল হুমকির মুখে পড়তে পারে বিনষ্ট হতে পারে কাজেই যদি তোমরা অঙ্গীকার করো তবে বুঝে শুনে অঙ্গীকার কর আর যদি তোমাদের অন্তরে কোনরূপ ভয়ভীতি থাকে তাহলে দেরি হবার আগেই এই প্রতিশ্রুতি থেকে সরে পড় তিনি চাচ্ছিলেন না ঝোকের মাথায় বা ইমোশনাল হয়ে আনসাররা বায়াত দিক এবং পরে বিপদের মুখে সটকে পড়ুক কিন্তু না আনসাররা ঝোকে বসে না ইমানের চেতনায় উজ্জীবিত হয়েই আজকে বায়াত করতে এসেছেন তারা আসাদ এ বিন জুরারাকে সরিয়ে দিয়ে বললেন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 সেহেতু নিশ্চয়ই এর বিনিময়ে আমরা কিছু পাব সেটা কি রসুল্লা আলহাম তাদের প্রশ্নের উত্তরে শুধু একটা শব্দই বললেন আল জান এতটুকুই ছিল তার ওয়াদা আর কিচ্ছু না তিনি তাদেরকে না মন্ত্রিত্বের প্রতিশ্রুতি দিয়েছেন না দিয়েছেন বাড়িগাড়ি কিংবা টাকা পয়সার প্রতিশ্রুতি তিনি শুধু তাদেরকে একটি জিনিসের ওয়াদা করেছেন তা হল জন্্নাত আনসারদের চোখে এই বায়া ছিল একটি লাভজনক ব্যবসা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 তারা খজরাজ গোত্র থেকে নয় জন এবং আওয়াজ গোত্র থেকে মোট জন করে বারোজন প্রতিনিধি বাছাই করে দিলেন ইসলামের ইতিহাসে এই বারোজন নকি গ্রুপে পরিচিত বলেন। ওই বারোজন হলেন পূর্বোল্লিখিত আবু উমাম আসাদ এ বিন জুরারা সাধ এ বিন রাবি আব্দুল্লাহ এ বিন রওয়াহা পূর্বোল্লিখিত রফি এ বিন মালিক ইবেন আজলান বারা এ মারুর আব্দুল্লা এ আমর পূর্বোল্লিখিত উবাদা সামিদ উবাদা এবং মনজির এ আমর এই নয় জন হলেন খজরাজ গোত্রভুক্ত আওস গোত্রে ছিলেন তিনজন তারা হলেন এবং আব্দুল উসায়েদিন হুজাইর সাথে নকিবের উদ্দেশ্যে বলেন নিজ নিজ সম্প্রদায়ের জন্য আপনারা একজন দায়িত্বশীল ও জিম্মাদার যেমন হাওয়ারিগণ ঈসা আল্লাহ ইসলামের পক্ষ থেকে নিজ নিজ সম্প্রদায়ের জন্য জিম্মাদার ছিলেন আর আমি আমার সম্প্রদায়ের জন্য জিম্মাদার উপস্থিত সকলে তাতে সম্মতি প্রদান করেন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 তারা তো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছে একমত হয়েছে আরো বললেন হে আল্লাহ দুঃশ্মন আমরা তোকে এই সুযোগ দেব না এরপর রসুল্লাহাম বললেন এবার সবাই নিজ নিজ তাবুতে ফিরে যাও আব্বাস ওবাদা এবেন নাইলা বললেন ইয়া রসুল্লাহ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 যেভাবেই হোক বিষয়টি জানতে পেরে তারা এই ব্যাপারে অনুসন্ধান চালায় পরদিন ভোরে কোরাইশ নেতৃবৃন্দের একটি দল আউস এবং খাজরাজ গোত্রের তাবতে প্রবেশ করে তারা জিজ্ঞেস করল আমরা খবর পেয়েছি তোমরা নাকি মোহাম্মাদের সাথে সাক্ষাৎ করেছ আর তাকে তোমাদের সাথে নিয়ে যাওয়ার ও নিরাপত্তা দেবার ব্যাপারে প্রস্তাব করেছ ত্রিবাসী তোমরা জেনে রাখো তোমাদের সাথে যুদ্ধ করা অন্য সব আরব গোত্রের সাথে যুদ্ধ করার চেয়ে আমাদের কাছে বেশি অপছন্দনীয়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 তাই তারা আকাবার সেই রাতে অংশ নেয়া বারো জন নকিবের দুইজনকে গ্রেফতার করল এব বর্ণনা করেন আমাদের লোকজন মীনা ছেড়ে চলে গেল অন্যদিকে কোরাইশের লোকেরা এই ঘটনা সম্পর্কে গোপনে খোঁজখবর নিল তারা ঘটনার সত্যতা উদ্ঘাটন করল তারা আমাদের লোকজনকে খুঁজতে লাগল ইস্কির ঘাস সহ সায়েদিন অবাদাকে ধরে ফেলল মুনজির এ আমর যিনি বনু সায়েদা এ কাব এ বিন হাজরাজ গোত্রের মিত্র ছিলেন তাকেও তার খুঁজে পেল তারা দুজনেই ওই রাতে নকিব নির্বাচিত হয়েছিলেন কিন্তু তাদেরকে ফাঁকি দিয়ে তারা সাওয়ারের রশি দিয়ে হাত দুটো গলার সাথে বেঁধে তাকে মক্কার দিকে যাত্রা করলো। তারা তাকে মারতে মারতে মাথার চুল টেনে মক্কায় নিয়ে এল তার মাথায় অনেক চুল ছিল সা বলেন আল্লাহর কসম আমি তাদের হাতে বন্দী ছিলাম তখন দেখি সেখানে উপস্থিত হলো একদল কোরআশী লোক তাদের মধ্যে একজন খুব ফসা দীপ্তময় চেহারা বিশিষ্ট নেতৃস্থানীয় লোক ছিল আমি বললাম এদের মধ্যে যদি কোনো উপকার পাওয়া যায়, তবে এই লোকের নিকট পাওয়া যাবে। সে যখন আমার কাছাকাছি এলো, তখন হাত উপরে তুলে আমাকে প্রচণ্ড খুশি দিল তখন আমি আপন মনে বললাম এর পর ওদের কারো কাছ থেকে আর কোন সহানুভূতি আশা করা যায় না আমি তাদের হাতে ছিলাম তারা আমাকে টানা হেসা করতে থাকে মাটিতে ফেলে টানতে থাকে হঠাৎ তাদের এক লোক আমার প্রতি সহানুভূতিশীল হয় সে বললেন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 এবং তাদের উপর কেউ জুলুম করতে চাইলে সে তাদেরকে রক্ষা করত এরপর তারা দুজনে এল এবং সাদ সাহকে অত্যাচারিক কুরাইশদের হাত থেকে রক্ষা করল সাদ আনহু আপন পথে চলে গেলেন হজরত রাজি আনহুকে যে ব্যক্তি খুশি মেরেছিল সে ছিল সুহায়ল এমন হিসাম বলেন যে ব্যক্তি সাদ সাউ আনহুর প্রতি সহানুভূতি দেখিয়েছিল সে হল আবুল মুখতারি ইবিন হিসাম সাধা ছাড়া পেয়ে গেলেন কোরাইশদের আর কিছু করা থাকল না অন্তত মদিনার মুসলিমদেরকে তারা কার্যত আটকাতে ব্যর্থ হলো। তাই তারা মনোযোগ দিল রসুল্লা সাল্লু আলহাস্লাম ও মুসলিমদেরকে কিভাবে মদিনা হিজরত করা থেকে আটকে রাখা যায় সেই ঘটনাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ এতটুকু ছিল রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম এবং আনসারদের মধ্যকার বৈঠক নিশ্চিতভাবে বলা যায় এটি ছিল এ যাবৎকল পর্যন্ত রসুল্লাহ সাল্লু আলহিস্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ইসলাম যেন এই ঘটনার মাধ্যমে উঠে দাঁড়িয়েছিল সন্ধান পেলেন যেখানে থেকে সুরক্ষিত ও স্বাধীনভাবে ইসলামকে ছড়িয়ে দিতে পারবেন বায়াতের এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাই কয়েকটা পয়েন্ট আকারে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করছি কবে মালিক রাজিয়াল মদিনা ত্যাগ করার পূর্বেই আমরা সালাত আদায় করতে শিখেছিলাম আমাদের দিনের জ্ঞান লাভ করেছিলাম এটি রসুল্লা আলহামের হিজরতের আগের ঘটনা যেসব ভাই বোনেরা ইসলাম শিক্ষার ব্যাপারে বিলম্ব করছেন এই অজুহাতে যে তারা বিদেশে গিয়ে কোনো সাইকের কাছে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন না বা কোনো ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না তারা আসলে খোড়া যুক্তি দেখাচ্ছেন দিনের ব্যাপারে পড়াশোনা না করার ব্যাপারে এগুলো কোনো অজুহাত নয় অনুকূল পরিস্থিতির আশায় বসে না থেকে প্রত্যেকের উচিত একটুও বিলম্ব না করে সাধ্যমতো দিনের জ্ঞান অর্জনে ব্যস্ত হয়ে পড়া কিন মালিক এবং তার সহযোগীরা যখন দিনের বুঝ লাভ করেছেন সালাত আদায় করা শিখে গেছেন তখনও আল্লাহ রসুলসাল্লি সাল্লাম মদিনায় প্রবেশ করেননি তাদের কাছে একজন শিক্ষক ছিলেন মুসাহ বিবিন ওমায় রেল্লা আনহু কিন্তু কাহাবিবিন মালিকের বক্তব্যের একটি অন্তর্নিহিত বার্তা রয়েছে তা হল আমরা প্রস্তুত আমরা শিখছি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 এর বিনিময়ে রয়েছে জান্নাত জান্নাতে যে প্রতিদান দেয়া হবে তা যে কোনো আত্মত্যাগার তুলনায় বহু গুণে দামি রসুল্লাহ আলীহাসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদেরকে যা দিবেন তা অনেক দামি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কাজেই জান্নাত পেতে চাইলে এই দুনিয়াতে তার চড়া মূল্যও দিতে হবে তিন নম্বর আলহুয়া অত্যন্ত সুস্পষ্টভাবে তাদের কাছে উপস্থাপন করেছিলেন যে তিনি তাদের কাছে কি আশা করছেন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 তাঁর ছাড়াও আর অনেক মুসলিম ছিল যারা হয়তো সেখানে আসেনি কিন্তু বায়াত গ্রহণ করা মাত্রই রসুল উল্লাহ সাল্ল আলিহাস্ল তাদেরকে বললেন বারোজন নেতা বা নৌকাবা মনোনীত করতে অর্থাৎ তিনি তাদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে তাদের জন্য একজন করে নেতা নিযুক্ত করেন এর দ্বারা বোঝা যায় যে দীন ইসলাম সংগঠিত এবং সুসংঘবদ্ধ থাকার উপর বিশেষ জোর দেয় আর এখানে যেহেতু মুসলিমদের একটি দল রসুল্লাহ সাল্লু আলী সরাসরি তত্ত্বাবধানে নেই তাই রসুল্লাহ চেয়েছিলেন যে তারা যেন নিজস্ব কাঠামর অধীনে দলবদ্ধ থাকে তাই তিনি দেরি না করে সত্তর জনকে বিভিন্ন দলে ভাগ করে দেন এবং তাদের ওপর বারো জন নেতা নিযুক্ত করেন তারা ছিলেন নকিব বা এক ধরনের প্রতিনিধি যারা রসুল্লাহ সাল্লু আলি হাসলামের কাছে রিপোর্ট করবেন এবং রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম তাদের মাধ্যমে নির্দেশাবলী পাঠাবেন নাম্বার আল্লাহ রসুল সাল্লু আলী আসসালাম তার কাজ কখনোই হেলাফেলাভাবে করেননি তিনি ছিলেন পারফেকশনিস্ট বিশেষ করে আক আবার দ্বিতীয় শপথে রসুল্লাহ সাল্লু আলিউলাম অনেকগুলো সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিলেন প্রথমত যথাযথ টাইমিং এই শপথের ঘটনা ঘটেছিল আত্মশ্রীকে অর্থাৎ রাতের বেলার এক তৃতীয়াংশ পার হবার পর যখন বেশিরভাগ লোক ঘুমন্ত দ্বিতীয়ত যথাযথ স্থান নির্বাচন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 যেন অতর্কিতে কেউ চলে আসতে না পারে এই তিনজন ছাড়া আর কেউ জানতেন না ৬ পর্যাপ্ত সতর্ক ব্যবস্থা নেয়ার পরেও শয়তান যখন চিৎকার করে কোরাইশদের জানিয়ে দিল তখন রসুল্লা সাল্লু আলিহাস্লাম তাড়াহড় বা ঝোঁকের বসে কোন সিদ্ধান্ত নিলেন না তিনি প্যানিকড হয়ে যাননি যেটা হওয়াটা অস্বাভাবিক না নবীজি মাথা ঠান্ডা রাখলেন একজন আনসার প্রস্তাব করেছিলেন কোরাইশদের আক্রমণ করার কিন্তু রসুল্লাহ সাল্লাই সেটি আমলে নেননি কারণ আল্লাহ তখনও তাকে যুদ্ধে আদেশ দেননি যে বিষয়ে আল্লাহতালার পরিষ্কার কোন আদেশ থাকবে সেখানে একজন মুসলিম নিজের অপিনিয়নকে ত্যাগ করবে নাম্বার বায়াতের শর্তগুলো নবীজি খুব সেট করেছেন। আমরা যদি চমৎকারেঙে দেখি তাহলে দেখব একটি শর্ত হচ্ছে সহজ ও কঠিন উভয় সময় রসল উল্লাহকে মান্য করা আরামায়সের সময় আনুগত্য করা যতটা সহজ কঠিন আর বিপদের সময় ততটা নয় হাতে যখন শক্তি আর ক্ষমতা থাকে তখন আনুগত্য করা সোজা কিন্তু দুর্বলতার সময় ত্যাগ স্বীকার করা সহজ নয় নবী তাই স্পেসিফিক্যালি দুই ধরনের সময়ের কথাই পায়ে শর্তে উল্লেখ করেছেন একইভাবে তিনি বলেছেন আল্লাহ রসুলের প্রতি তাদের সাপোর্ট হবে সবরকম অবস্থায় সচ্ছল বা অসচ্ছল দুই অবস্থাতেই আরেকটি শর্ত ছিল নিন্দুকে নিন্দাকে পরোয়া না করা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 এর থেকে বোঝা যায় রসুল্লাহ সাল্লু আলহিউ সুরা বা মিউচুয়াল কনসালটেশনকে উৎসাহ দিচ্ছিলেন বারো জনের মধ্যে নয় জন ছিলেন খাজরাজের মুসলিমরা ছিলেন আওস থেকে সংখ্যায় বেশি এবং ১০ পয়েন্ট যে পঁচাত্তর জন আনসার রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের হাতে বায়াত করেছিলেন তাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশই আল্লাহ রসুল সাল্লু আলহি স্লামের যুগে বিভিন্ন জিহাদে শহীদ হয়ে যান যারা বেঁচে ছিলেন তাদের অনেকেই ছিলেন বড় মাপের সাহসী মুজাহিদ বদর উহুদে অংশ নিয়েছেন অনেকেই সাি আবদুল্লাবেন হারাম আবু জাবের জাকোয়ান এ বিন আব শহীদ হন উহুদের যুদ্ধে আবদুল্লাহ এবেন রওয়াহা শহীদ হন মোতার যুদ্ধে আবু আয়ুব রোমানদের সাথে যুদ্ধে শহীদ হয়েছেন খাল্লাদবেন সোয়ায়দ বনু কুরাইজের যুদ্ধে শহীদ হন বিশোর এবিন বারা শহীদ হন খাইবার যুদ্ধে এরকম অনেকেই আছেন আবু তালহা ছিলেন উহুদের এক বীর সৈনিক যে দুইজন নারী এই বায়াতে ছিলেন তাদের মধ্যে একজন হলেন নুসাইবা বিন তেক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 রস মিডিয়ার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ রেইনডস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ইউটিউব 2015